আলহামদুলিল্লাহ নহমদুহিনুহ মিনু থ্লাহি মিন শুরু মালিন্য হুিল ফলা মোহাম্মদ নবুলো অহু আলা মুহাম্মাদ। মকাদল মুখর আলম মোহাম্মদ নবীলিম তসলিম মোহাম্মদিন খুল্লির ও খুলো ফিলো নম ফিল্লা মিল শৈত নির বিস্মিল্লাহি রহমা নি শি দে এই বিশাল ইসলামী সম্মেলনের মহতরম সদরে জলসা ঐলাম খেরাম তালেবান এ দিন মিলত সম্মানিত হাজরান মজলিস পর্দার আডালে সম্মানিত মহিলারা আল্লাহ জল্ জলালুহ ওয়ামা নওয়ালুহ রশেষ মেহরবানি কিছু এলাকাবাসী কিছু আমার যুগ বাইরা মুরুব্বিয়া নেখরামের সুপরামর্শ নিয়ে এখানে বিশাল একটা ইসলামী জলসার ইন্তজাম করেছেন আল্লাহ তালা আমাদেরকে এই পবিত্র মুবারক নুরানি জলসায় আসার বসার তাও ভিক দিয়েছেন আলহামদুলিল্লাহ জলসা মাহবিলের এতজাম খুব ভালো খুব সুন্দর মহাসল সে তো বেশি নেই করমুখী বেশি নেই এতেজাম খুব ভালো তারপরে এসে দেখলাম বিছানা হলো খের বিছানা কিসের খেরের বিছানা আমার যুবক ভাইদেরকে যদি শাশুর এরকম খেরের বিছানার ব্যবস্থা করে কোনো সময় আর শ্বশুরবাড়ি শাশুরবাড়ি যাবে প্রয়োজনে নিজের স্ত্রীকে পর্যন্ত থালাক দিয়ে দেবে বুড়া মুরুব্বী মুরব্বীদেরকে যদি বিহারি বাড়িতে এরকম খেরের বিছানার ব্যবস্থা করে और को समय जा मन कर बेज जदि मैंने राग करा कर सम्मानित मानूष मज मान इंसान सम्मानित मानूष खेर विछानाजे बस क्यों की असम्मानी मन करते ना क्या कारण की কারণ হল এটা শাশুড় বাড়ির আকর্ষণ নয় এটা বিহারীর বাড়ির আকর্ষণ নয় এটা ইমানের আকর্ষণ এটা ইমান ইসলামের আকর্ষণ রক্ষা করার জন্য ইমান ইসলামের হেফাজত করার জন্য এর সাইতে আরো বেশি ত্যাগ তৃতিককে স্বীকার করতে হবে তখন ইনশাল্লাহ কাজ হবে আমাদের সেহাবাই খারাম আল্লাহর হাঁটি বান্ধারা মর্দে মুজাহিদের বিশেষভাবে শেয়াবা এখরাম দিনের জন্য ইমানের জন্য আল্লাহর মোহাব্বতের জন্য রসুলের মহাব্বতের জন্য এর সাইতে কোটি গুণ বেশি ত্যাগ স্বীকার করেছেন আমরাও তো সে সমাজের মানুষ সাহাবাই এখরাম ইমান ইসলামকে রক্ষা করার জন্য ডান দিয়েছেন প্রাণ দিয়েছেন মাল দিয়েছেন বিবিকে বিধবা বানাইছেন আপনার ছেলে এতিম বানাইছেন টিংনে বে ঠিক সে সমাজের মানুষ আমরা তাহলে প্রথম থেকে নিয়ত করতে হবে এই আল্লাহর নবীর রসুরুল্লাহ সাল্লাহ সালামের রক্ত মিশ্রিত ধর্ম এ দিন ইসলামকে রক্ষা করার জন্য প্রয়োজনে কলিজার তাজা রক্ত দিতে হবে আপনারা মাদ্রাসের ছাত্র স্কুল কলেজের ছাত্র ভার্সিটির ছাত্র ব্যবসায়ী মহল সকলের প্রতি আমি অনুরোধ করে বলবো। যা কিছু করেন যে কোনো কাজ আপনারা করতে পারেন সমস্যা নেই কিন্তু মনে রাখতে হবে আপনারা আল্লাহর বান্দা এবং নবীর উম্মত সুতরাং নবীর আনিথ এই শরীয়ত এই দিনের হেফাজতের জন্য যে কোনো বিসর্জন যে কোনো ত্যাগ তৃতিকা স্বীকার করার জন্য সবসময় আমরা প্রস্তুত থাকতে হবে এই নিয়ত নিয়ে ও আজ শোনেন হবে সেরকম কিছু ত্যাগের ইতিহাস সেরকম কিছু ত্যাগের পরবাণির রেকর্ড কায়ম করতে হবে সে আবাইকরামের স্টাইলে সে আবাইকরামের নমুনায় মাশাল আমি অনেক জায়গায় বলে থাকি এই এত বেশি টুফিদারিওয়ালা মানুষ এত বেশি টুফিদারিওয়ালা মজমা এ সমস্ত আমাদের বাংলাদেশের মুসলমানদের ভাগ্য ইসলামের সাথে জড়িত আছে ইনশাআল্লাহ আমাদের ভাগ্য ইসলামের সাথে কি আছে জড়িত আছে আছে ছিল আছে থাকবে ইনশাল্লাহ কোনো বাতিল শক্তি কোনো অভশক্তি আমাদের এই আজম এই ইমানি জজবাকে ইনশাল্লাহ খতম করতে পারবে না ইনতানসুর ও ইমানের জন্য ইসলামের জন্য যত বেশি আমরা কোরবানি দিতে পারি এগুলো আমাদের আহরথে কে আমাদের মাঠে ইনশাল্লাহ এগুলো কাজে আসবে খায়ের আমি আপনাদের সম্মুখে হঠাৎ করে মনে ভরলো কি বলবো কোন বিষয়ে আলোচনা করব সুরাবণী ইসরায়েলের একটি আয়াত সংক্ষিপ্ত মখ্তশর আমি আপনাদের সম্মুখে পাঠ করেছি এ আয়াতের কিছু তাফসিল এ আয়াতের কিছু ঐতিহাসিক আলোচনা ঐতিহাসিক বাস্তবতা বর্তমান সারা বিশ্বের বিশেষভাবে বাংলাদেশের बर्तमान परिसी और अवस्था के सामने रेखे ए आयतर किस वस्तवता बयान करार उदेश आयत तेलावत कर आल्ला दान करें सिरियल भाव कथा बुझते प्रथम ये आयातर थारजुमा शें इशरा अभर नाम सुरा बन इसराइल आयात আপনি স্পষ্ট ভাষায় বলেন ঘোষণা করেন হক এসে গেছে বাতিল নিশ্চিহ্ন হয়ে গেছে ইনাল বাতিল কানা জাহুক বাতিলের অভ্যাস হলো নিশ্চিন্ন হওয়া বাতিল আসতে জানে লাস্টিং করে না আসে কিন্তু কি করে না অনুবাদ ঘটনা শুনেন তাফসিলের কিতাবে লেখা আছে রসুল ইসলাম হিজরিসন আঠে মাহ হাজার মর্দে মুজাহিদ নিয়ে सिर पवित्र जमाना शरीफ मक्का हमला तक मक्का शरीफ का दखले मक्का शरीफ के जालिम हाथ मुक्त करार से हाथ अपना मुक्त कराराधीन करार्थ রসুল্লা সালাইসালাম হিজির সন আঠে মাহের রমজানে দশ হাজার শ্যাবাই খরামের জমান নিয়ে মক্কা শরীফের কাভের দুর্বর হামলা করেছেন লড়াই যেটাকে বলে বলা হয় ফতে মক্কা মক্কা বিজয় দিবস লম্বা ঘটনা আছে যখন হুজুর আকরম সাল ইসলাম ইমানের বলে বলিয়ান হয়ে শ্যাবাই খেরামের জমান নিয়ে যখন আক্রমণ করলেন मक्का गोढ़ा मक्का इंडा बुलंद तक देखे मक्का शरीफ दारुलसलम हो गए किए गए बोलें दारुलसलम হয়ে গেছে মুসলমানদের দখলে এসে গেছে মক্কা শরীফের পবিত্রতা রক্ষা করেছেন এইভাবে আল্লাহ নবী মক্কা শরীফের ইজ্জত হৌরমত রক্ষা করেছেন এইভাবে শেয়া বাই তখন দেখলেন সেখানে মক্কা শরীফের ভিতরে যে বাইথল্লা শরীফ আছে কি আছে বলেন না বাইথল্লা শরীফ আছে মক্কা শরীফ তো একটা টনের নাম আর তার ভিতরে আল্লাহর ঘর যেটা আছে ওইটার নাম কি বাইথল্লা आशे तीन तूर्ति पी करते पूजा फाट मूर्ति मूर्ति फूजा मूर्ति पूजा करते जो मक्का शरीफ मुसलमान देर दहले तक रसुल्लम हाथे दस तम बारे एक लाठी खामरा मूर्त रसुलूर्ति काल्लाबी ई लाठी दिए मूर्ति के, के गुते मारे आल्लाबी लाठी आघा से मूर्ति का ठीक से समय পড়তে ছিলেন আবৃত্তি হইতেছে আল্লাহ নবীর মুখ দিয়ে আয়ত কোনো কানা हक ये गई गूर्ति पत्खात आबूर और, और गुतिया की फेलेते आल्लाबी निजे कर आल्लाबी से फिकिल কোথায় আল্লার নবী সে ধ্যান ধারণা আর কোথায় আমাদের অবস্থান বর্তমান একটু খেয়াল করতে হবে জাহাকাল কানা, এইভাবে মূর্তিগুলো যত মূর্তি ছিল আল্লাহ নবী আঘাত করে করে আঘাত করে করে এগুলোকে কাতার চিত করে দিয়েছে একথা বুঝানোর জন্য একথা প্রমাণ করার জন্য যে মূর্তির মূর্তির হাতে মূর্তির কাছে কোন শক্তি বলতে কিছুই নাই তোমরা কেন মূর্তি পূজা করতেছ আমাদের এই ওয়াস শুধু মুসলমানদের মুসলমানদের জন্য নয় মুসলমানদের উদ্দেশ্য নয় আমরা তো বর্তমান ওয়াশ করি মুসলমানদের জন্য মুসলমানদের উদ্দেশ্যও করি হিন্দু বাইদের উদ্দেশ্যও কি আমাদের এই বয়ান করি আমরা কারো আমাদের ভাই বুঝতেছে না মূর্তি পূজা করতেছে বুঝতেছে না মূর্তি পূজা করতেছে না হয় আদমের সন্তান হয়ে ত্যা হুত্র হয়ে গেছে কি হয়ে গেছে বলেন না ত্যাগুত্র হয়ে গেছে আদমের সে লাইলা ইসলাম সর্বপ্রথম এসে দাওয়াত দিয়েছেন লাইলাহা আল্লাহ মানুষ আশ্রফুলোকার মানুষের এই কফালের দাম আছে মানুষের কফাল মানুষের সামনে যুক্ত পারে মানুষের কপাল মূর্তির মূর্তির সামনে এই আশলুকাত মানুষের কপাল কি করতে পারে না বলেন না ঝুঁকতে পারে না মানুষের কপাল একমাত্র একমাত্র ঝুঁকতে পারে আল্লাহর দরবারে এটাই আমাদের সকলের বাবা হজরত আদমের দাওয়াত কিন্তু আদমের এই নীতির উপর আদমের এই কথার উপর ওরা নাই আমরা আছি আলহামদুলিল্লাহ আমরা ত্যায্য পুত্র নয় ওরা কি যারা মূর্তি পূজা করে যারা যারা দরগা পূজা করে যারা মাজার পূজা করে যারা মূর্তি পূজা করবে তুলসী গাছ পূজা করবে বটগাছ পূজা করবে চন্দ্র পূজা করবে সূর্য পূজা করবে তারা আদমের সন্তান কিন্তু ত্যায্যপুত্র সন্তান আলহামদুলিল্লাহ খুশির সহিত বলতে পারবো আমরাই আদমের আসল সন্তান সেজন্য বেশ কমে গেছে খায়ের তো ধরো আমাদের সেই সহ আমরা ওয়াস বায়ান তাদের উদ্দেশ্য করবো আল্লাহর রসুল মোহাম্মদ ইসলাম প্রমাণ করেছেন দেখো আমার লাঠের গুতার আঘাতে মূর্তিগুলো কাঁথ আর চিত হয়ে পড়তেছে তাহলে মূর্তির কাছে কোনো ঘি নেই বলেন না ক্ষমতা নাই মূর্তি লাভ করতে পারে না ক্ষতি করতে পারে না তহিদের বয়ান আল্লাহর একত্রবাদের বয়ান প্র্যাকটিক্যাল বয়ান এগুলো আমি মার প্রতি বায়ন করতেছি না কিরকম বয়ান প্র্যাকটিক্যাল বয়ান মানুভি বয়ানও আছে ওইগুলো দরকারি ওগুলোও দরকারই কিন্তু এখন বর্তমান প্র্যাকটিক্যাল বয়ান করতে হবে বেশি বাস্তবে বাস্তব জগতের সাথে কথা বলতে হবে বুঝতে হবে দেখেন মূর্তি সম্পর্কে আল্লাহ কোরআনে কারি মে অনেক স্পষ্ট বয়ান করেছেন আল্লাহ তালা বলেছেন হে লোক সকল একটা মেশাল শুনো একটা উদাহরণ শুনো আল্লাহর কোরআনের আয়াত তোমরা যে মূর্তি যে মূর্তিকে যে মূর্তির উপসেনা করতেছ হ্যাঁ যে মূর্তির গীত উপসেনা করতেছ যে মূর্তি পূজা করতেছ সে মূর্তি সেই মূর্তি সমস্ত মূর্তি যদি একত্রিত হয়ে চেষ্টা করে একটা মাসি বানাতে পারবে না কথা ঠিক না বেটি পৃথিবীর সমস্ত মূর্তি একসাথে যদি চেষ্টা করে মেহনত করে একটা মাসি সৃষ্টি করতে পারবে আল্লা তালা বলতেছেন ইন্দিন বল অর্থ কি তারা যদি সমস্ত মূর্তিরা হয়ে যদি একাডেমি করে আঞ্জমন করে তারপরেও একটা মাসি কি করতে পারবে না পারবে না আরে মাসি সৃষ্টি মাসি সৃষ্টি করাতে দূরের কথা আল্লাহ তালা বলতেছেন কোরআন আয়াতে মাসি সৃষ্টি করা তো দূরের কথা যারা মূর্তি পূজারী তারা অনেক সময় মূর্তির সামনে কিছু মিষ্টি রাখে কি রাখে তাদের সে বানাওয়ট খোদা মূর্তি সামনে কি রাখে বলেন না মিষ্টি রাখে মূর্তি কি মিষ্টি মিষ্টি খেতে পারবে তাদের সেই বাতেল খোদা বানাওয়ট খোদা কি মিষ্টি খেতে পারবে কিছুই তো করতে পারে না কিন্তু মাসির জন্য সুবিধা হয়ে গেছে ওই মিষ্টি কার জন্য মাসির জন্য সুবিধা হয়ে গেছে আল্লাহ বলেছেন কোরআন নিয়ে গবেষণা করো কোরআন আয়াত নিয়ে গবেষণা করেন স্পষ্ট হয়ে যাবে হাকি বাস্তব জিনিস সামনে আসবে ইনশাল আল্লাহ তালা বলেছেন ও ইয়াসলু বহুমু দু মূর্তির সামনে যে মিষ্টি রাখা হলো সে মিষ্টি যদি টেনে টেনে মাসি মাসি যদি টেনে টেনে ওই মুষ্টিগুলো গুলো কি করে খায় মিষ্টিগুলো যদি সেগান থেকে মাসি ঠেনে ঠেনে নিয়ে যায় ওই মূর্তি ওই মূর্তি তাড়াতে পারে না যে মূর্তি মাসিকে মারতে পারে না সেই মূর্তির কোনো কোন কি ক্ষমতা আছে নাই তাহলে সেই মূর্তি সেই মূর্তিকে কেমন কেন পূজা করতেছ তোমরা কেন সম্মান করতেছ সেই মূর্তিকে তোমরা কেন সম্মান করতেছ কেন পূজা করতেছ এই হলো কোরআন এর আমাদের এখানে যারা মূর্তি পূজা করে ওদের কথা কি বলবো কিছু নামদারি মুসলমান মুসলমানের জন্য কলঙ্ক সেরকম কিছু মুসলমানের কাতারের মানুষ নয় তোমরা মূর্তি পূজারিদের কাতারের মানুষ তারা আমাদের কাতারের মানুষ নয় তারা মূর্তি কি কাতারের মানুষ কেমন লজ্জাজনক বিষয় মুসলমানের নাম ব্যবহার করে আবদুল্লা আব্দুর রহমান আব্দুল মালিক নাম ব্যবহার করে মুসলমানের ঘরে আবার দরগা পূজা করে মাজার পূজা করে মাজার ব্যবসা করে আছে কিনা সেরকম এটা আমাদের জন্য বড় মুসলমান জাতির জন্য এটা বড় কলঙ্কের বিষয় তারা নামদারে কিছু মুসলমান মুসলমান জাতির জন্য কলঙ্ক হয়ে গেছে তারও একটু সাবধান হওয়া দরকার কে হওয়া দরকার বলেন না সাবধান হওয়া দরকার আমি তখন বাবু নর্মাদেশায় ছিলাম আমার নিজস্ব বাটে না মাঝার ব্যবসায়ী মাঝার ব্যবসায়ীরা সবসময় বড় দুশন ইসলামের মনে রাখবেন এটা কোনো মামুলি জিনিস নয় আমি বাবু নর্মাদাসায় ছিলাম ধর্মভূত থেকে ওয়াজ করে আসতেছি বড়বেলায় রাত্রে ওয়াশ ছিল রাত্রে ওয়াশ করেছি আসতেছি সকালে প্রায় সাতটা আটটা হয়ে গেছে বেলা গাড়ির উপর ছিলাম বিশ্বাস করেন হঠাৎ করে নজর গেল এক আল্লাহ মাখলুকের দিকে সে মালুক সে মানুষ কিরকম আগা ঘোরা উলঙ্গোরা উলঙ্গ আমি দেখে কি কিরকম যে লাগলো আবার তার মাথার চুল জড়া জড়া জড়া চুল নাক দিয়ে এসেই নব কিন্তু এই লোক। এই শিক্ষিত মা শিক্ষিত লোকরা দশ টাকার নোট পঞ্চাশে বলেন না হাতিয়ে দিতে টাকা ২০ টাকা পঞ্চাশ টাকা আপনি যদি সেখানে বলেন হে আল্লাহর বন্দারা হে বদ্রলোকেরা আপনারা এই লেন্ডা লেন্ডাকে এই উলঙ্গ ব্যক্তিকে আপনারা হাদিয়ে না দিয়ে এ সমস্ত টাকা পয়সা গরিব মিষ্কিনকে দান করলে বেশি ভালো হবে গরিব মিষ্কিনকে দান করলে কি হবে বেশি ভালো এ কথা যদি আপনা আপনি বলেন ওদেরকে ওরা মানে বুঝেন তো ভান্ডারী ওরা মানি খারা ভান্ডারী মাজার ব্যবসায়ী ওদেরকে যদি আপনি কথা বলেন আটরসিওয়ালাকে যদি এ কথা বলেন চন্দ্রভুরিদেরকে যদি এ কথা বলেন তারা একটা গরম গরম ফথুয়া দেয় সেটা কি হুজুর সাবধান সাবধান হয়ে কথা বলেন যেখানে সেখানে যে কথা বলবেন না হুজুর ল্যান্ডা হলে কি হবে উলুঙ্গ হলে কি হবে কার হয়ে কথা বলেন কার ভিতরে কি আছে জানা নাই আমি তাদের উত্তরে বলবো আরে কার ভিতরে কি আছে জানা কেন থাকবে না সে তো হয়ে সব কিছু দেখাইয়ে দিয়েছে তারা সব কাজ করে মার্কা খাস আর নাম দে মারভত আর কি বেলায়েতের এগুলো বেলা বেলা হাট হাজারিওয়ালা মানে ঠিক বলেন একশো বার হকানি ফিরের জোথার দুলা আমার কি মাথার উপর একশো বার হটা দেীরা বেলায় মানে মিয়া মিয়া মানে হান্ড্রেড পার্সেন্ট মানে কিন্তু বেলায়তের নামে নামে যদি এরকম বননামী আরম্ভ করে সে সমস্ত বর্নামের বিরুদ্ধে আজীবন আমাদের জেহাদ চালু থাকবে এখানে চলবে না এটা ইনশালা দেশ এটা মহান আব্দুল হাবিবুল্লাহর দেশ মহন আব্দুল হামের দেশ মহন আব্দুল হামিদ সুফ রহমান সাহেব মহানা জমির উদ্দিন সাহেব রহমতুল্লাহ দেশ ঠিক কিনা বলেন না এটা বর্তমান আল্লাহ মাহমুদ শহীদ শফির দেশ এখানে ওই সমস্ত যুবকদের প্রতি এলাকায় যেন কোনো ভান্ডারী মাজার ব্যবসায়ীরা যেন কোনো আস্থানা না করতে পারে কোন আস্থানা যেন তাদের কি না হতে পারে ওয়াশরুমে হবে না আপনারা বাদ প্রতিবাদ করবেন ওগুলো প্রয়োজনে খবর পূজা মাজার পুজা এগুলো সব শয়থানি কাজ বলেন এগুলো কি শরীয়তের সাথে দিনের সাথে এইগুলোর কোন সম্পর্ক নাই বলতেছিলাম মূর্তি পূজা মূর্তি পূজা থেকে দরগা পূজার আলোচনা বের হয়ে গেছে কারণ মূর্তি পূজা আর দর্গা পূজা খালো তো ভাই মূর্তি পূজা দর্গা পূজা ভাই ভাই ঠিক কি না বলেন না বলেছেন কেন কেন এই মূর্তি পূজা করতেছো তোমরা কেন এই মূর্তি পূজা ঘটতেছ মূর্তিরা তো একটা মাসিও কি করতে পারে না মারতে পারে না তাড়াতাড়ি থেকেই পারে না তহিদের বয়ান সবকিছু আছে তো বলতেছিলাম মূর্তি পূজার কথা রসুল ইসলাম আঠে মক্কা শরী দখল করার পর সমস্ত মূর্তিকে কাত করে ভেঙে দিয়েছেন প্রথম পবিত্র করলেন খে বলেন না হজরত মুহমদ মুস্তফা সালাম হক এসে গেছে বাতিল নিশ্চিন্ন হয়ে গেছে তহিদ এসে গেছে শিড়ি খতম হয়ে গেছে ইমান এসে গেছে ইমান এসে গেছে কুফুরি শক্তি আপনার নাস্তানাবুদ হয়ে গেছে হক এসে গেছে বাতিল নিশ্চিহ্ন হয়ে গেছে শূন্যত এসে গেছে বেদাত শেষ হয়ে গেছে ঠিক কিনা বলেন না শূন্যত এসে গেছে বেদাত শেষ হয়ে গেছে আরেকটা ঘটনা স্মরণ হল সময় মুসলিম শরীফও আছে মেরকাস এক সময় রসুলাম ফজাল নামাজ শেষ করার পর বসছেন মুসল্লিরাও আছেন শেয়াবা ইকরামরাও আসেন তারা কিছু কিছু আলোচনা করতেছে আলোচনার উদ্দেশ্য হলো তাদের ইসলাম গ্রহণের ইতিহাস কার ইসলাম গ্রহণের কি ইতিহাস কি কারণে ইসলাম গ্রহণ গ্রহণ করল ইতিহাস কি এগুলো নিয়ে তারা কিছু আলোচনা করতেছিল কারা সে আল্লাহ আল্লা নবী একটু মুসকি হাসি দিতেছেন তবসম করতেছেন মুস্কি হাসি দিতেছেন ওরা বলতেছে আল্লা নবী হাসতেছেন সেখানে ঘটনা লেগেছে মেরকা সরে কাতিত যে হুজুর একটু শুনেন আমার ইসলাম গ্রহণের ইতিহাস ইতিহাস ইসলাম গ্রহণের ইতিহাস কি খুব সুন্দর। হুজুর আমি একটা মূর্তি বানাইছি নিজের হাতে মূর্তি পূজারীরা যে মূর্তি পূজা করে ওগুলো কি মূর্তি তাদেরকে বানায় না তারা মূর্তিকে বানায় এটা খেয়াল করেন নাই মূর্তি পূজা করতেছে মূর্তিকে খোদা খোদার মতো খোদার মতো মনে করতেছে কিন্তু মূর্তি তো তা মূর্তি তো তাদেরকে বানায় না মূর্তি তো কিছু করতে পারে না বরং তারা নিজের হাতে কি বানায় বলেন না বান্দা খোদাকে বানায় আসল নিয়ম কীরকম খোদা বান্দাকে সৃষ্টি করবে আসল খোদা যদি হয় খোদা বান্দাকে বানাবে সৃষ্টি করবে এখন উল্টো হয়ে গেছে বান্দা কি বানায় খোদা বানায় যে সেই বন্দা খোদা বানাবে সেই খোদাকে খোদা হবে না কি হবে না কিন্তু তারা নিজের হাতে বানায় তো এই সাহাবি বলতেছে আমি একটা মূর্তি বানাইছি হুজুর আঠা গি চিনি দুধ তাদের এই বানাব খোদা বাতল খোদার ফরমুলা আইটেম কি কি বলেন না সাইডটা আটা ঘি দুধ চিনি বাস্তব না ফিতা আছে। আসে হুজুর হাত আছে আঙ্গুল আছে আমার এই খোদার এই মূর্তির খুব সুন্দর আমি হুজুর এই মূর্তির পূজা করতেছি উপাসনা করতেছি লাভ ক্ষতির মালিক মনে করতেছি লাভ নোকসানের কি মনে করতেছি মালিক মনে করতেছি অনেক শ্রদ্ধার ফাত্র আমার অনেক শ্রদ্ধা করতেছি হুজুর ঘটনা চক্রে দিন একদিন আমার বেশি ক্ষুদে লাগছে এই যে হাসতেছেন আল্লাহনবীর শূন্য তাদা হিতেছে এ করোনা শোনার ঘর আল্লাহ নবীও কি আমার খুদা লাগছে তো আমি চিন্তা ভাবনা করলাম হরে আশেপাশে কোনো দোকান নেই কোনো খানার ব্যবস্থা নাই নাস্তা পানের কি নেই বলেন না ব্যবস্থা নাই আমি কি করবো অস্থির গেছি কুদে খুদায় খুদায় হঠাৎ করে আমার খেয়াল হল হরে আমি এদিক সেদিক কেন যাব। আমি দোকান কারণ দেখেন গিও আছে আটও আছে দুধু আছে চিনিও আছে একসাথে সবকিছু আছে সদাই আমার ভালো নাস্তা রকম ঘটনা দেখেন হুধুর চিন্তা ভাবনা করলাম ভয় লাগতেছে আবার ভয়ও লাগতেছে কিন্তু ফের অবস্থাও কি বেশি খারাপ বেশি কুদা লাগছে তারপরে গেলাম গিয়ে প্রথম আমার ওই বানাওয়া খোদা ওই মূর্তির নাকটা ধরে ভেঙে কান তারপর হাত সব কিছু আপনার ভেঙে ভেঙে আমি কি করেছি খেয়ে ফেলেছি এরপর ইয়ারসুর আল্লাহ হেদায়ত এসে গেছে আমার জন্য আমার সব কিছু ফালটি গেছে আমি তখন বাবা চিন্তা ভাবনা করলাম ইয়া আল্লাহ যে মূর্তির নাক ভেঙে দিলাম হাত ভেঙে দিলাম মাথা ফেটে দিলাম সেই মূর্তি আমাকে কিছুই তো করলো না আমাকে তো কিছুই করতে পারলো না তাহলে যে মূর্তি নিজের আত্মরক্ষা নিজে করতে পারে না হ্যাঁ যে মূর্তি নিজের আত্মরক্ষা নিজে করতে পারে না সেই মূর্তি আমার কি লাভ করবে কি ক্ষতি করবে কি ফায়দা করবে এগুলো তো সব আপনার ব্রান্থ মতবাদ এগুলো তো গলত এই সমস্ত মতবাদ তো একবার গলত একবার ব্রান্থ সুতরাং আমি এই মূর্তি পূজার প্রতি এই মূর্তি পূজার প্রতি সম্পূর্ণ অনাস্থা দিয়ে এক আল্লাহকে আমি কি করলাম বিশ্বাস করলাম আসাধু আল্লাহ ইসাধু আন্না মুহাম্মদ আনা আব্দু ওসলু কলমে খেয়ে গেছে কেমন মুসলমান কেমন হেদায়ত বানাওয়ট খোদা তাদের খোদা খাওয়ার পর হেদায়ত শিখেছে আমার একটা ঘটনা আছে আহ আল্লাহ নবীও হাসতেছেন আল্লাহ শুক্র আদায় করতেছেন সেহাভাই হেরাম ও খুশি আল্লাহ নবীও কি খুশি কি ছিল কোন অবস্থায় ছিল ধারা আল্লাহ নবীর অবদানে আল্লাহ নবীর মেহনতের উশিলায় তারা কি রকম আল্লাহ শুকরী আদায় করতেছে হাসতেছেন আরেক চাহি বলতে হুজুর আমার একটা ঘটনা আছে বলো খুব মজার কাহিনী ফজরান্না বুধর আমি একটা মূর্তি বানাইছি ফাথর কিংবা গাছ দিয়ে বিশাল বড় মূর্তি বানাইছি বুধর আমি কি কোনো প্রয়োজনে একটু অন্য জায়গায় গেছি আমার মূর্তির আশেপাশে আর কেউ ছিল না আসতে আমার একটু বিলম্ব হয়ে গেছে কিছুক্ষণ ঘরে যখন আসলাম আসার রাস্তায় আমি খুব খেয়াল করেছি দেখলাম আসার রাস্তায় একটা শ্রীগাল একটা কি বড়ো একটা শ্রীগাল একেবারে দৌড়ে আসছে কারখাছে মূর্তির কাছে ও শ্রী দৌড়ে আসার পর ফাটা ফাটা উঠে আমার মূর্তির গালের ভিতরে মু বড় বড় মূর্তি বানাইছে গালের ভিতরে কি ফেসাব করে দিছে বুঝলেন না দেড় হাজার বৎসের দেড় হাজার বৎসের ফুরবের ঘটনা হুজুর আমি সেখানে দাঁড়িয়ে গেছি আমি খুব ফলো করেছি উপলব্ধি করেছি দেখলাম না আমার মূর্তি একবারে নীরব কি ওই শ্রীগালকে একটু কিছু করল না শ্রী কিছু বলেও নেই কিছু করেও নাই একবার নীরব সবরি বেশি কি দৈর্যশীল মূর্তি গালের ভিতরে কিন্তু ভেসাব তোর আমার ভিতরে হেদায়ত এসে গেছে আল্লাহ তালা হেদায়ত করেছেন হেদায়তের মালিককে নিজ আত্মরক্ষা করতে পারে না শ্রীকালের ফেসাব থেকে বাঁচতে পারে না নিজকে আত্মরক্ষা করতে পারে না সেই মূর্তি আমার কি করবে কি ক্ষতি করবে কি নোকসান করবে এগুলো তো সব বাদ আপনার মতবাদ এগুলো সব ভ্রান্তি এগুলো সব ভুল আমি আর কিছু নকল করেছেন বয়ান করেছেন যে ওই ব্যক্তি বলতেছে জিন্দাগি বরবাদ জীবন ধ্বংস এমন মূর্তিকে হোদা মনে করলাম যে মূর্তির মাথার উপর গালের ভিতরে ফেসাব করতেছে শ্রীগাল শ্রীগালকে সেই কোনো কিছু করতে পারলো না শ্রীকালকে থাড়াতে পারবো পারল না এই মূর্তি কিভাবে হোদা হতে পারে এই মূর্তি কিভাবে উপাস হতে পারে এই মূর্তির কাছে কিভাবে প্রার্থনা করতেছি আমরা কিভাবে উপাসনা করতেছি এগুলো তো সব ভ্রান্তি আসাধু আল্লাহ ও আসা মোহাম্মদ এ হল অবস্থা কেন বলতেছি আল্লাহ নেই আমাদের সুকুরিয়া দেখার জন্য এগুলো সব কার অবদান নবী মোহাম্মদ সাল আলাইহি ওয়াসাল্লামের অবদান আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম যদি না আসতেন আমরাও সেরকম মূর্তি পুজারি হতাম আমি ঠিক কিনা বলেন না আমি হতাম মূর্তি পুজারি এগুলো সব আমাদের নবীর অবদানো না দিল করিয়া আিয়া জো নথে খুদ রহ পর যু নথে খুদ রহ পরে হাদি বনগে আলহামদুলিল্লা মুসলমান হওয়ার তভিক দিয়েছেন বলেন না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহুল ইসলাম না হয় আমরা সেরকম মূর্তি পুজারি হাতাম কথা অকল জাল হকাল এ আয়তের ঐতিহাসিক বাস্তবতা বলতে গেলে সারা রাত সারা দিন চলে যাবে অত আলোচনা করার সমর্থ নাই সংক্ষেপে দুই একটা দুই একটা দিক দুই একটি কথা আপনাদের সাম সম্মুখে বলার জন্য আমি এই করেছি। ইমান আমাদের তাজা হওয়ার জন্য আমাদের ইসলাম পোক্তা হওয়ার জন্য দিনই জজবা আমাদের ভিতরে আসার জন্য আমরা ওই রকম মুসলমান হয়ে গেছি এখন আমাদের ইমান অনেকটা দুর্বল হয়ে গেছে ঠিক নেবে ঠিক বলেন না দুর্বল হয়ে গেছে সেজন্যেই তো সেজন্যেই তো আমাদের এই দুর্দশা আসল কথা হলো এই আয়তের দ্বারা বোঝা যায় হক আসলে হকের আলো আসলে বা অন্ধকার থাকতে পারে না হকের আলো এসে গেলে আর বাথরের অন্ধকার থাকে না এটাই আয়তের দ্বারা বোঝা যায় আমরা দেখতেছি যে কোনো সময় দন্দ আর মোকাবেলা হয় আল্লাহ তালার নুসরত আল্লাহ তালার মদর সাহায্য বাতিলের সাথে থাকে না কার সাথে থাকে হকের সাথে যে কোনো সময় হক আর বাতিলের দন্দ হবে মোকাবেলা হবে আল্লাহর নুসরত আল্লাহর মদত আল্লাহর সাহায্য কার সাথে থাকবে বলেন না হকের সাথে বাতিলের সাথে কোনো আল্লাহর কি নেই মদত নেই ইন তানসুরসুরকুম ওই সব আকদাম আকদামাকুম। সেই ইতিহাস আমার বলার সময় নাই যখন বাতেল বেশে আসলো নমরুদ জালিম সরকার নমরুদ যখন বাতলের বেশে আসলো। সেই বাতিলকে নিশ্চিন্ন করার জন্য সেই বাতিলকে উৎখাত করার জন্য আল্লাহ তালা হকের হকের বেশে প্রেরণ করেছেন হজরত ইব্রাহিম খলিলকে কাকে বলেন না ইব্রাহিম খলিলকে বলেন সব সবাই বলেন আলাইহিসু আসসালাম নমরুদের শক্তিকে নিশ্চিন্ন করার জন্য আল্লাহ তালা হকের বেশি প্রেরণ করেছেন কাকে বলেন না ইব্রাহিম খলিলজনের মোকাবেলা বহস মনাজরা এগুলো হাদিসে কোরআনে বর্ণিত আছে ওদিকে আমার বলার সময় নেই যখন ইব্রাহিম আলহ সালুয়ালাম হকের দাওয়াত দিলেন ইব্রাহিম আলহস্লাতামের জন্মভূমি এরাক কোথায় বলেন না এই ইরাক ইরাকে ইব্রাহিম আল ইসলামুল জম্মভূমি যখন হকের দাওয়াত পেশ করলেন জেলা ইহা হিল্লাহ ইব্রাহিম ও হলিল্লা আল্লাহ সারা কোনো মাহবুদ নাই আল্লাহ সারা কোনো উবস্য নাই সব ধরনের এবাদতের মালিককে আল্লাহ কিন্তু ঠিক সে সময় জালিম সরকার নমরুদ খোদাই দাবি করেছে কিসের দাবি করেছে বলেন না খোদাইদ দাবি করেছে উলু হিয়থের দাবি করেছে মাহবুদ হওয়ার দাবি করেছে তখন ইব্রাহিম আর নমরুদের মাঝখানে আরম্ভ হল লড়াই প্রথম বহস তর্ক তারপর অন্য অন্য অনেক কিছু আরম্ভ হয়ে গেছে লম্বা ঘটনা যখন নমরুদ দেখল যে ইব্রাহিম আল ইসলামের এই শক্তিকে কাবু খরার কোনো উভে নেই ইব্রাহিমের এই শক্তিকে ইমানি শক্তিকে কাবু খরার কোনো কি নেই উভেই নেই তখন নমরুদ কিছু তার সন্ত্রাসী দল সন্ত্রাসী গ্রুপকে নিয়ে পরামর্শ করল পরামর্শর মাধ্যমে এই সিদ্ধান্ত করল জুমা অর্থাৎ একটা গড় গড় নির্মাণ কর গড়ের ভিতরে দৌদৌ করে আগুন জ্বালিয়ে দ আগুন কি কর সেই আগুনের পিছনে দেওয়া হোক নিক্ষেপ করা হোক ইব্রাহিম যেন ধ্বংস লম্বা ঘটনা আছে মিনজিনিক হাতিয়ারের মাধ্যমে ইব্রাহিম আল ইসলামকে হাত পা সেখানে নিক্ষেপ করতেছে কি করতেছে বলেন না ঠিক সে নাজুক সময় মুসিবত তো বড় বৃহৎ তো বড় কোন সাহায্য কোন সাহায্য মতন লাগবে কিনা বলেন না আমি আপনার সাহায্য করার জন্য আসছি এই নাজুক অবস্থায় মদত করার জন্য আসছি আমি জিবির ই্তা জিবির ফাকা ডানা কয়শ খুদার কসম আল্লাহর কসম জিবুরিল ফেরেস্তার যেই ছয়শ ডানা আছে এখনো আছে তখনও ছিল এক ডানা এক ফাঁকার শক্তিকে যদি এক ফাল্লায় রাখেন আর বর্তমান আমেরিকা রাশিয়া ফ্রান্স ব্রিটেন সমস্ত পরমাণু সহ সমস্ত শক্তিকে যদি আরেক ফাল্লায় রাখেন খুদার কসম আল্লাহর কসম জিবির একটা ডানার শক্তির ফাল্লা অনেকটাকে হবে বারি হবে কোন সন্দেহ আছে শক্তিশালী একটা ডানার শক্তি সমস্ত দুনিয়ার ফলা শক্তির মোকাবেলায় ওই ডানার ফাল্লা ওই ডানার শক্তির ফাল্লা অনেকটা কি হবে বলেন না বাড়ি হবে তখন ইব্রাহিম খলিল জিবরাইল ফের উত্তরে বলেছেন আমা ইলাই ও ভাই জিবরাইল আসছেন মাথার উপর সুখ্রিয়া জানাই আমি সাহায্যের মুখাপেক্ষি আমি মদদের করি না আপনার সাহায্য এই মুহূর্তে আমি আপনার কাছে কোনো সাহায্য তলব করার জন্য সাহায্য চাওয়ার জন্য রাজি আমি এই মুহূর্তে একমাত্র সাহায্য কামনা করি খার আল্লাহর যে আল্লাহর এসব কারণে যে আল্লাহর এসর প্রেমের কারণে আমি আগুন কবুল করতেছি আল্লাহর সাহায্য আমি কামনা করি আপনি একটু এখান থেকে সরেন আপনার সাহায্যের কোনো দমেষ বেহতর কু দেম রোদেশ অক্লো মাহবে ই আল্লাহর খাটিবানা আল্লাহ বান্দাদের নজরে আল্লাহ সারা কি কিছু থাকে না ইব্রাহিম আলাইসলাম বলেছেন আপনার সাহায্যের দরকার নাই। আল আল্লাহ তালার সরাসরি আমি সাহায্য কামনা করি যেমন উপর ভরসা করেছেন যেমন আল্লাহরুঘর তাহকক্ষ করেছেন তেমন আল্লাহ তালা ইব্রাহিম আলাইলামকে রক্ষা করেছেন বলেন না কি করেছেন ফেলে দিয়েছে তারা ইব্রাহিম ইসলামকে সেখানে আগুনায়নার কোনদাল মানালাই বরাহিম আল্লাহ তালা বলেছেন হে আগুন ইবাহিম সোর নয় সন্ত্রাসী নয় আমার একজন নবী খবরদার সাবধান আমার নবীর যেন কষ্ট না হয় সেরকম ব্যবস্থা কর ঠান্ডা হয়ে যাও শান্তির বাগান হয়ে যাও আল্লাহ তালা হুকুম করেছেন কাকে বলেন না আগুনকে আগুন কি নমরুদের হুকুম মানে না আল্লাহর হুকুম মানে নমরুদের অর্ডার খেরি করে না আল্লাহর অর্ডার খেরি করে ধ্বংস করে কিন্তু যদি আল্লাহ নিষেধ করে তখন কিছুই করে না ঠিক নেবে ঠিক বলেন না ইব্রাহিম আলাই যাওয়ার সাথে সাথে আল্লাহ তালা নিষেধ করেছেন ইব্রাহিমের যেন ক্ষতি না হয় তাফসিরে মোহারিবুল কোরআনে লেগেছেন এক রায় অনুযায়ী ইব্রাহিম আলাইস্লাম দিন ছিলেন সুবাহ কোথায় আগুনের ভিতরে আগুনের ভিতরে কয়দিন সাত দিন সাত দিন পর ইব্রাহিম আল ইসলাম পায়ে হেঁটে আসছেন পায়ে হেঁটে আসছেন বেরোয় আসছেন কোথেকে থেকে এলাকাবাসীরা অবাক আরে এলাকাবাসীরা তাড়াতাড়ি এসে ইব্রাহিম আল ইসলামকে বলতেছে হুজুর কি অবস্থা আমরা তো মনে করেছিলাম আপনি ফুরিয়ে গেছেন আপনি কি সালিয়ে গেছেন আগুনের ভিতরে আপনি গিয়ে গেছেন জলে ভুরে সালিয়ে গেছেন এখন তো দেখতেছি আপনার একটা পশম হয় হয় কি জলে নাই সহি সালামতে আছেন। একটু কারগুজারি শুনান কিরকম ছিলেন একটু বলেন না তখন আবেগ পুরনোবা সাহেব রাইম আলাইসাল্লাম বলেছেন হে আমার এলাকাবাসীরা আল্লাহ রহমান আল্লাহ দয়াবান আল্লাহ মেহেরবান, আল্লাহ রহমান আল্লাহ দয়াবান আল্লাহ কি মেহরবান আল্লাহ আমার মেহরবানি করেছে মেহরবানি করেছে আমি যে সাত দিন আগুনের ভিতরে ছিলাম এই সাত দিন যে আর আমার শান্তি বুক করেছি আমি পুরো জীবনে গোটা জীবনে সেরকম শান্তি আর দেখি নেই হায় হায় রাখে আল্লাহ সাত দিন যে শান্তি ভোগ করেছি যে শান্তি আমি পেয়েছি সেরকম শান্তি আমি ফুরে জীবনে আর কি দেখি নাই আল্লাহ বাতেলের দ্বন্দ্ব হলে আল্লাহর মদর সাহায্য কি বাতিলের সাথে না হকের সাথে এই করার জন্য বলতেছি আচ্ছা ইব্রাহিম আলাই ইসলাম কে তো আল্লাহ তালা রক্ষা করেছেন নমুরুদের কি অবস্থা বলেন না কি করছেন অমরুদ রাখছেন না মারছেন আল্লাহ মেরে ফেলেছেন কি বোমা দিয়ে দিয়ে। বারুদ কে ধ্বংস করার জন্য ব্যবহার করে নাই হ্যান্ড বোম্পা ব্যবহার করে নেই হাইড্রোজেন বোমা ব্যবহার করে নেই আপনার কোনো পরমাণু কি করে নেই ব্যবহার করে নেই একটা মশা দিয়ে কিনিয়ে বলেন না মশা যে মশা একবারে দুর্বল জানোয়ার সেই রকম একটা মশা দিয়ে বলেন না আল্লাহর মদত সাহায্য কি বাতিলের সাথে ছিল না হকের সাথে সেই আমল থেকে তখন থেকে যোথার বাড়ির ইতিহাস আরম্ভ হয়ে গেছে এই মগজকে যখন কামড়ায় মশা তখন নম্রুদ অস্থির কোন চিকিৎসা নাই কোন এলাজ নাই ডাক্তাররা হয় কোন কাজ হইতেছে না কোনো চিকিৎসা আপনার কাজ করতেছে না কি করবে যখন নমরুদের মাথার উপর বাড়ি কিসের। লাঠের দেয় লাঠি কিংবা জোথা বা সেরকম কোন জিনিসের যখন বাড়ি দেবে তখন মশা আর কি করে না কামড়ায় না যতক্ষণ মারবে যতক্ষণ নমরুদের মাথার উপর আঘাত করবে মশা প্রশিক্ষণ প্রাপ্ত মশা মশা আর কি করে না কামরায় না কিন্তু বাড়ি যদি বন্ধ হয় আবার কামন শুরু হয় शुरू है आश्चर्य प्राप्त माथार जोर आघात शुरू लम्बा इतिहास जोथार बाड़ीस चमत्कार इतिहास फसादीन ঈদের নামাজে যে বুল করেছে আমাদের নুরানির ছেলেরাও তার সাইতে বেশি জানে ঈদের নামাজের তরিকা আমাদের নুরানির ছেলেরা জানে না কিন্তু বন্ধ হতি ঈদের নামাজ বুল করে ফেলেছে দুই হাজার দশের উনত্রিশে মার্চের ঘটনা আমাদের আল্লাহ মাহমুদ শফিসের নেতৃত্বে যখন আমরা আশি একাশি জন আলেম ওলামারা প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করলাম প্রধানমন্ত্রীর সম্মুখে বৈঠক করলাম প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর বাসভবনে ফরিষ্কের বাসায় আমি বলেছি আমরা ছয়জন কথা বলেছিলাম আলোচনা করেছিলাম সেখানে আমিও ছিলাম ফরিষ্কের বাসায় প্রধানমন্ত্রীর সামনে কিছু হক কথা বলা হয়েছে সেখানে এ কথাও বলা হয়েছে আপনার এই অযোগ্য হতিব বন্ড বিতর্কিত হতিবের দ্বারায় গোঠা বাংলাদেশ বদনাম হয়ে গেছে সারা মুসলমান বিশ্বে কারণ একজন হতিবের শুদ্ধ হতে হয় তার কেরা তো কি নেই শুদ্ধ নাই মশাল মশাইল জানতে হয় সে কিছুই জানে না বিদেশ থেকে মুসল্লিরা এখানে আসে অনেক বিদেশে বিদেশি মুসল্লি এখানে নামাজ পড়ে এই বন্ধ হতে দ্বারা বদনাম এবং হাজার হাজার মুসল্লি বাইতুল মুকরম বর্জন করেছে ঠিক কি না হাজার হাজার মুসল্লি বাইতুল মুকরম কি বর্জন করেছে জুয়ার নমাজ পড়তে যায় না যায় না কারণ তার ফে তো নমাজ হবে না তার ফিজে কি হবে না এগুলো আমরা সম্মান করেছি যখন মানে নাই কিছু আল্লাহর চলে আসছে ফার্স্ট থেকে জুতার জোতা নিক্ষেপ করা হয়েছে ঠিক না জোতা মারতে মারতে যখন জুতা শেষ হয়ে গেছে জুতার বক্স মারা আরম্ভ করেছে তারপরেও তার সম্মান যায় না তারপরেও তার সম্মান কি যাই না জুথা জুথা জুতার বাড়ির ইতিহাস চমৎকার ইতিহাস নবরুদ থেকে আরম্ভ করে আমাদের কি বলবো আমাদের এই দুরাবস্থা কেনার খরচাহো তু এম তে হা মারা জথা মারার জন্য আমরা কাউকে বলি নেই আমার কথার পয়েন্ট খেয়াল করবেন জোতা মারার জন্য কাউকে আমরা কি করা যাবে এগুলো জন্য দায়ী কারা যারা এই এই বাইতুল মোকার বসাইছে তারাই তো কি বাইতুল মকরম বেদাত থেকে এতদিন পর্যন্ত মুক্ত ছিল ঠিক কিনা রাখা বাইতুল মুজিদ শিরিক থেকে বেদাত থেকে মুক্ত ছিল এই বন্ধ হম এর মসজিদ বলতেছি শিরিক বেদাতের আড্ডা হয়ে গেছে কেয়াম মিলাদের আড্ডা হয়ে গেছে বেদাতের সুযোগ লাভ করতেছে এগুলো সব পরিকল্পিত কিন্তু বাঘের বল বারো বছর বেশি লাস্টিং করবে না আমরাও কি দুঃখিত কিন্তু করবো কি খরার তো কিছু নাই এগুলোর জন্য এগুলোর জন্য দায়ী আপনারাই চিন্তা করেন এরপরে আরো একটা ইতিহাস ছট্টগ্রাম হ্যাঁ জমিদুল ভালা মসজিদ দুঃখিত আমি তখন স্টেজে স্পষ্ট ভাষায় বলেছি আমরা দুঃখিত এই মসজিদে যে এখানেও জুথার বাড়ির ইতিহাস হয়ে গেছে গলত মশলা বলেছে বুল মশলা বলেছে আর আক্রমণ আক্রমণজনক কথা বলেছে মানুষের সহ্য হয় নাই ইমানদারদের সহ্য হয় নাই খারা মারছে কেবা খারা আমরা কি জানি না কিন্তু এখানেও তো ওই গত বছর জোথার ইতিহাস কায়েম হয়ে গেছে এই সমস্ত এইগুলোর জন্য আমরা দুঃখিত কিন্তু কারা করতেছে এগুলো এগুলোর জন্য দায়ী কারাট এটাই সিদ্ধান্ত করা দরকার মসজিদ বাংলাদেশের সবসময় বড় মসজিদ মে ওইটো ওইটো ওইটা দেখার এটা সবচেয়ে গ্রামের দুটা বড় মসজিদ এই মসজিদের ভিতরে যথার বাড়ি যোথার এই উপদ্রব যার বাড়ির এই ইতিহাস যাদের কারণে হয় যাদের উদ্দেশ্যে সেবা যাদের কারণে হয় তারাই এগুলোর জন্য দায়ী ঠিক না আমি ঠিক বলেন আমরা কি করবো আমরা তো জানি না কে মারছে কেবা বা করছে আমাদের তো কি নেই জানা নাই। এগুলো কেন আসল কথা হলো শহীদরিকায় ইসলামী থরিকায় সহি নিয়মে যদি কাজ করা হয় এই সমস্ত অঘঠন ঘটবে না যদি কাজ না হয় এরকম অঘঠন ঘটবে ঠিক না ইতিহাস বাদ দিয়ে বলবো বর্তমান কি না কারণ আমাদের বাংলাদেশে আমাদের বাংলাদেশে এখন নমরুদ নাই আছে নাই ফেরুন নাই কিন্তু নমরুদ আর ফেরুন না থাকলে কি হবে নমরুদার ফের খালোথ ভাই আছে আমাদের বাংলাদেশ হাজার হাজার নমরুদ এক নমরুদ লুকিত লক্ষ নমরুদ ঘর ঘর নমরুদ নেই আপনার ফের নেই কিন্তু নমরুদার ফের আছে কিনে চলতেছে ঠিক কিনে বলেন না বাংলাদেশেও আছে সারা বিশ্বের অন্য রাষ্ট্রেও কি আছে কিছুদিন আগে আমাদের সত্যিকে আসছে আপনারা দেখেছেন কিছুদিন আগে এই একজন সরকারি কর্মকর্তা রংপুরের আপনার নুরুবী নাম নামটা কি নুরুন্নবী বলেছে মুসলমানদের নবী আমাদের নবী অনেকটা এই নবী মোহাম্মদ নবী বলেছে আমাদের নবী মোহাম্মদ অনেকটা কি অর্থলুবি কম ভক্তমে আদব নবীকে অর্থলুবি বলবে সেই নমরুদের খালতো ভাই নয় আর কি ঠিক কিনা নমরুদের খালতো ভাই নয় অর্থলুবি বলেছে এগুলো আর কি শুরু হয়েছে আমাদের দেশে আমেরিকায় বাংলাদেশ সহ ফ্রান্স সহ বিভিন্ন জায়গা এগুলো আরম্ভ হয়ে গেছে অর্থলবি। এবং ইদানিং যেটা নিয়ে বেশি থলফাট হয়ে গেল আপনার আমেরিকারি নিকলা বাসলি বলা হয় সে কম ভক্ত একজন ইহুদি বলেন শেখি ইহুদী সিনেমা তৈরি করেছে ব্যঙ্গচিত্র নির্মাণ করেছে সেখানে তার উদ্দেশ্য কি সেখানে তার উদ্দেশ্য কয়েকটা আছে একটা এক উদ্দেশ্য হলো। সে দাবি দাবি করেছে আমাদের নবীর ব্যঙ্গ চিত্রে কথার দাবি করেছে তারা ফেরো না নমরুদের কি বলেন না দাল বোসর কালতোবাই তালোবাই সমাজের মানুষ যেরকম নবী মুহাম্মদাম আমাদের আবু জাহালকে তেছেন সেই মোহাম্মদের উম্মত আমরা ঠিক কিনা বলেন এত সহজ না এত সহজ না যারা এইভাবে ফেরোনার নমরুদের দালাল হিসাবে আমাদের নবীর সাথে বেয়াদবি করবে অবমাননা করবে পবিত্র আল কোরআনের অবমাননা করবে ইনশাল্লাহ তাদের পরিণতিও ফেরোনার নমরুদের মতো হবে ইনশাল্লাহ সারা সারি নাই আমাদের নবীকে নারী লুবি বলতেছে থারা আমাদের নবীকে অর্থলুবি বলতেছে থারা না আমাদের নবী মোহাম্মদ সালাহ ইসলাম কত বড় নবী আহা মকামে নবু ও নবীর মর্তবা নবীর মর্যাদা কি রকম একটু আমাদের বুঝতে হবে আমাদের নবী মোহাম্মদ তো সেই নবী শেয়াজ হিমসান নবী যার মর্তবা মর্যাদা জিবরিল ফেরস্তা থেকেও বেশি ঠিক কিনা জিবি রিল ফের কত বড় ফেরিস্তা মাসুম নিষ্পাপ ফেরস্তা হলেও এগুলো আমরা মানি কিন্তু জিবি রিল থেকেও আমাদের নবির মর্থবাকি বলেন না অনেকটা বেশি আজমলায়ক বাহারাদারি ওসবাহরি কেমন নবী আমাদের কিভাবে সহ্য হবে আমরা কিভাবে বরদাস্ত করব। জানা দরকার নবী কি আসলে অর্থলুবি নবী কি আসলে নারী লুবি তথ্যভিত্তিক জবাব দিতে হবে এগুলো না জানলে এগুলো না বুঝলে আসলে না ইমানি করা যাবে না রক্ষা করা যাবে না ওফা উল ওফা খিদাবে আল্লাহ লিখেছেন প্রিয় নবী মুদিনা শরীফের রওজায় পাখে সাহিতো আসেন প্রিয় নবী মুদিনে শরীফের রওজায় একদশে সাইিত আসেন সেখানে নবীর শরীর মুবারকর সাথে যেই মাটি লাগা আছে বলেন নবীর শরীর মুবারকর সাথে যে মাটি লাগা আছে সেই মাটির মূল্য আর দাম আল্লাহর আড়শো থেকেও বেশি কথাটা মনে রাখবেন কিতাবের খিতাবের হওয়ালাসহ ওফা উল্লফা কিতাবে লেগেছেন প্রিয় নবীর শরীর মুবারকের সাথে যে মাটি লাগা আছে সেই মাটির দাম কার বেশি আল্লাহ আরশো থেকেও বেশি তাহলে সেই মাটির দাম সেই মাটির দাম যদি আল্লাহ আরশো থেকে তাহলে স্বয়ং নবীর দাম নবীর মূল্য নবীর মর্যাদা কত বেশি হবে সুবাহ আল্লাহ কোনো তসবরও করা যাবে না কোনো কল্পনাও করা যাবে না ওকুল্লু হুম মির রসু লিল্লাই মুলতামি সন ওকুল্লু হুম মির রসু লিল্লাই ঠিক কিনা বলেন না ডেকসিন্নি বুঝেননি ডাঙার বাসায় বলতেছি ডেকসিনী ডেকসিনী আর আন্নি বিরিয়ানির দ্বারায় আশেখ হয় না মাহবিল একটা করলাম মিলাদ মাহবিল সেখানে আর চিনি ফাঁকশাক করা হলো আর্নি বিরিয়ানি ফাঁকশাক করা হলো এক প্যাকেট এক প্যাকেট দিয়ে দিলাম এটা নাকি আশা করসুন এটা আশা করসুন নবীর নবীর প্রেমের নামে আপনার এ সমস্ত এগুলো করা হইতেছে আপনার আন না না। এগুলো বৃত্তিহীন কথা এগুলো বাস্তবিক আ শেখ রসুল তারাই যারা নবীর অবমাননা খারীদের বিরুদ্ধে যারা নবীর দুশ্মনা শত্রুদের বিরুদ্ধে যারা জেহাদ করতে জানে তারাই আশেখ রসুল ঠিক নবী ঠিক বলেন না আশেখ রসুলের প্রমাণ হবে আন্নি বিরিয়ানির দ্বারায় নয় দ্বার নয় আশেখ রসুলের প্রমাণ হবে জেহাদের দ্বারায় যারা নবীর দুশ্মন নবীর শত্রু নবীর সাথে অবহাননা করবে তাদের বিরুদ্ধে জেহাদ করতে গিয়ে যদি মারা যায় হোধার কসম সে শহীদ হবে বৃহস্তি হবে ঠিক কিনা বলেন আর আমাদেরকে আল্লা তারা সৃষ্টি করেছেন এই জন্য। আমরা নবীর নবীর আশেখের দাবিদার হিন্দু নবীকে নারী লুবী বলা বলা হবে নবীকে অর্থলুবি বলা হবে আর আমরা নিঃসুপ থাকব। এটা কি আশেখ রসুলের আলাম না ফেকের আলামত আশেখ নয় কি হুম শুধু দেখছি নিয়ে আর ওই রবিলা উলের বারো মাসের সেই আরে রবি বারো তারিখের সেই অনুষ্ঠান করলে পাঞ্জাব থেকে একজন বণ্ড ফির আনলে তখন আর শেখুর রসুল হবে না তখন এর দ্বারা আশেখুর রসুল হবে না আর শেখ রসুলের প্রমাণ হবে নবীর এস্প প্রেমের জন্য নবীর সম্মান রক্ষা করার জন্য যেই যত বেশি রক্ত দিতে পারবে সে তত বেশি আর শেখর রসুল ঠিক না বলেন এগুলো তো ওরা করে না এগুলো তো ওরা কি করে মুর্বিঘর কাজ খায় বলতে গেলে অনেক কথা এখন যে নবীকে অর্থ রবি বলা হইতেছে নবীকে নারিলবি কি বলা হইতেছে এগুলো অসহ্য কথা সহ্য করা যায় না এখানে কিছু তথ্যভিত্তিক আলোচনা শোনেন আসল কারণ কি নবীকে তারা কেন নারী লুবি বলতেছে মশলা হলো ব্যবহার হলো তার দুধে যাতের মশলা অর্থাৎ বহুবি ব্যয় আল্লাহ নবীর বহুবিবাহের কারণ আল্লাহ নবীর স্ত্রী কয়জন ছিল বলেন এগারো জন ঠিক আছে আগে ভরে আল্লাহ নবীর স্ত্রী কয়জন এগারো জন এখন শ্যামবাসলী নিকম বক্তব্য তার সিনেমায় তার ব্যঙ্গার কেন শাদী করল এগারো জন স্ত্রী কেন শাদী করল। তাহলে বোঝা গেল এই নবী নিজের যৌন শক্তি জন্য এগারো জন মহিলা কি করেছে শাদী করেছে নিজের যৌন শক্তি কি করার জন্য এগারো জন এই কথাটা বলেছে আসলে এহুদি কিন্তু বলেছে আমরিকা সরকারের পৃষ্ঠপোষকতায় ঠিক কি না আমি সরকারের পৃষ্ঠপোষকথায় বলেছে যখন দুইশো কোটি মুসলমানরা আন্দোলন আরম্ভ করলো তখন আমেরিকা সরকারের আমেরিকা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে আমি কোনো আইনের আনতে পারতেছি না এইস কে কোনো আইনের অওতায় আনতে পারতেছি না কারণ মত প্রকাশের একটা কি আছে বলেন না স্বাধীনতা আছে খুব খেয়াল করবেন মত প্রকাশের স্বাধীনতা আছে সেম লিও মত প্রকাশ করেছে স্বাধীনতা আছে তাহলে থাকে কোনো শাস্তি করার কোনো আইন নেই তাকে ফাঁসি দেওয়ার কি নেই বলেন না আইন নেই প্রকাশের স্বাধীনতা কেউ যেকোনো কথা কি বলতে পারবে যার ইচ্ছে যা হয় বলতে পারবে মত প্রকাশের কি স্বাধীনতার কারণে সুতরাং তারও একটা মত প্রকাশের স্বাধীনতা আছে নবীকে নারী লবি বলেছে আমরা কি করবো তখন আমি এই কথা শোনার পর ওই চট্টগ্রামের সে বিশাল সমাবেশে বলেছি বলবো। যদি মত প্রকাশের স্বাধীনতার কারণে মত প্রকাশের স্বাধীনতার নামে যদি বিশ্বনবীকে কি বলা হয় বলা হয়। তাহলে আমি আমেরিকার হোয়াইট হাউসের একবারে সাদের উভার দাঁড়াইয়া বলবো আমারও মত প্রকাশের স্বাধীনতা আছে সুতরাং এই বার যার সন্তান যদি আমার সুযোগ হয়াকে যার সন্তান বলা যায় না কারণ আমারও তো একটা মত প্রকাশের কি আছে বলেন না স্বাধীনতা আছে কিরকম ফাইসলামি শত্রুতা আমাদের সাথে শুরু করেছে তারা আমাদের নবীর নবী নবীর সাথে কি বিহাদুবি শুরু করেছে আমেরিকা সরকারের পৃষ্ঠপোষকথায় এই অহুধি সাহস করেছে আমাদের নবীর নামে কি নির্মাণ করার জন্য বলেন না ব্যঙ্গচিত্র আমাদের নবীকে নারী লুবি বলার জন্য এখন কথা হলো ওদের যুক্তির কিছু জবাব নেন এগারো জন কেন সাদী করল অনেকের প্রশ্ন শুধু ঠিক জানে না আর যদি ইমার নরম হয় কসুফাতার ফানিতে কেও কি নরম চলে যাবে এখানে কোন মুসলমান যদি এ কথা সন্দেহ করে আহা! নী একজন সুফিস মানুষ সুফি সাধু হিসেবে থাকবে এত মহিলা এগারো জন মহিলা এগারো জন স্ত্রী সাদী করার কি প্রয়োজন বোধহয় আমাদের নবী এখানে একটু ভুল করেছেন এই কথা মনে মনে আসার সাথে সাথে সে ফরিষ্কার সে ফরিষ্কার কি তবা করা ছাড়া মারা গেলে তার জানাজান আমরা পরব না যদি প্রমাণ হয় আল্লাহ এবং আল্লাহর নবী ইর ব্যাপার বেশি নাজুক বেশি নাজুক যদি সেরকম কোন কল্পনা সল্পনা আসে এটাও তো ইমানজন্য ক্ষতিকর ঠিক কিনা বলেন না সেজন্য অন্তত নিজের ইমান আখিদে রক্ষা করেন ইমান রক্ষা করা বড় কঠিন গেছে বর্তমান আল্লাগারো জন মহিলা শাদী করেছেন এগারো জন স্ত্রী শাদী করেছেন তারা বলতেছে নারী নারী লুবি হওয়ার কারণে যৌন শক্তি ব্যবহার করার জন্য নিজের স্বার্থ উদ্ধার করার জন্য নারী হওয়ার কারণে কাজ করেছেন তাদের এই কটুক্তির ঠিক কি না কেমন জবাব দেবো অনেক সাইড আছে আমি দু একটা সাইড বলবো এখানে কথার এক সাইড হলো আমাদের নবী যে এগারো জন মহিলা শাদী করেছেন একজন স্ত্রী ছাড়া যার নাম আয়েশা বলেন যার নাম কি আয়সা আয়সা সারা বাকির দশজন আল্লাহ বিধবা আল্লাহ যুবতী মহিলার অভাব ছিল না আল্লাহ নবীর জন্য ঠিক কিনা যুবতী মহিলা কি করতেন শাদী করতেন এখন তো করেছেন সব বৃদ্ধা বয়স্ক বিধবা হজরত খদি যাকে হজরত খদি যাকে নবী করেছেন নবীর এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করতে হবে বর্তমান ফেত্নার মোকাবেলা করার জন্য আমি আলেমাদের প্রতি অনুরোধ করে বলবো। যুগের চাহিদা অনুযায়ী বয়ান করেন আলোচনা করেন কোন প্রশ্ন আসতে পারে এরকম অন্যান্য বিবিরেও অন্যান্য স্ত্রীদেরও সে অবস্থা মাত্র অবিবাহিত বাড়া শাদী করেছেন কাকে আয়সাকে আয়সাকে একজনকে বাকি তো সব বিবি আল্লাহ করেছেন নিজস্ব স্বার্থে উদ্ধার করার জন্য নয় এটা হোদার কসম আল্লাহ নবী বহু বিবাহ করেছেন ইসলামের স্বার্থে বলেন কার স্বার্থে ইসলামের স্বার্থে ইসলামের স্বার্থে উম্মে মোহাম্মদ ইয়ের স্বার্থে মিল্ল ইসলামে আপনারা আল্লাহ নবীর উম্মত আল্লাহনবীর আশেখ স্কুলে ভরেন ভার্সিটিতে পড়াশোনা করেন মাদ্রাসায় ফোরেন ব্যবসা করেন সব জায়গায় এ সমস্ত আলোচনা করতে হবে ইসলামী শিক্ষাকে ব্যাপক করতে হবে সিরতেন নবীর আলোচনাকে ব্যাপক করতে হবে না হয় এই সমস্ত ফেতনা থেকে বাঁচতে পারবেন না খুব খেয়াল করবেন কার স্বার্থে করলেন ইসলামের স্বার্থে আমাদের স্বার্থে উম্মুথে মোহাম্মদীয়ের স্বার্থে ইসলামের স্বার্থে করেছেন এগারো জন মহিলা সাদী বহুবিভা তার দু একটা প্রমাণ নেন সেমন আবু সুফিয়ান নামক একজন মানুষ ছিল ফরে হয়ে গেছে হজরত আবু সুফিয়ান এ গেছে এককালে আবু সুফিয়ান চরম শত্রু ছিল ইসলামের নবীর আবার ব্রহিনী নেথা খুব যোগ্য মানুষ ছিল খে আবু সুফিয়ান আবু সুফিয়ান আল্লাহ নবীর চরম শত্রু হন্দক যুদ্ধ বহুল যুদ্ধ খরেছে আবু সুফিয়ান নবির বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছে আবু সুফিয়ান অনেক ইতিহাস আছে এখন আল্লাহ নবী হেকমত করেছেন আহা কেমন মহাপথের নবী কেমন এখন আবু সুফিয়ান সম্পর্কে আল্লাহ নবীর মাথা ব্যথা ভিতর ভিতরে চিন্তা ভাবনা করতেছে গন্না চক্রে আল্লা রহমতে আবু সুফিয়ানের একজন কন্যা মেয়ে নাম কি উম্মে হাবিবাহ আগের থেকে মুসলমানে গেছে আগের থেকে গিয়ে গেছে মুসলমানে গেছে আল্লাহ নবী হেকমতের শহীদ আবু সুফিয়ানের ওই কন্যাকে ওই মেয়েকে কি করে ফেলেছেন শাদি করে ফেলেছেন আবু সুফিয়ানের মেয়ে কন্যা উম্মে হাবিবাকে যখন আল্লাহ নবী কি করলেন বলেন না শাদি করে ফেলেছেন বিশ্বাস করেন তখন আস্তে আস্তে আবু সুফিয়ানের বিষ দাঁত ভেঙে গেছে বলেন আলহামদুলিল্লাহ আবু সুফাত শত্রুতা করবো কার সাথে লড়াই করব যে নবী মুহাম্মদের সাথে আমি লড়াই করি আসতেছি আসতে তো সেই নবী মুহাম্মদ আমার জামতা আমার কি হয়ে গেছে হয়ে গেছে শ্বশুর কি জামাইয়ের বিরুদ্ধে লড়াই করতে পারে শ্বশুর কি জামাতের বিরুদ্ধে লড়তে পারে এই আস্তে আস্তে আস্তে আস্তে বুঝে আসতেছে কার আবু সুফিয়ানের বিষদার ভেঙে গেছে শেষ পর্যন্ত আল্লাহ রহমতে সন আঠে আবু সুিয়ান মুসলমান হয়ে গেছে বলেন আলহামদুলিল্লা মুসলমান হয়ে গেছে ওই একপথের কারণে উম হাবিবাকে শাদী করার সেই হ্যাকপথের কারণে আল্লাহ রহমতে আবু সুফিয়ান কি হয়ে গেছে বলেন না আল্লাহ নবীর আরেকজন স্ত্রীর নাম জুয়েিয়া বলেন আরেকজন স্ত্রীর আল্লাহ নবীর খরা শত্রু চরম শত্রু বেশি দুশ্মনি করতেছে আল্লাহ নবী হেকমতের সহিত জুয়ের কে করে ফেলেছে করেছে সব বয়স্ক বিধবা শী করেছে জু এরিয়াকে শাদী করার পর ওই জুয়ে সম্পর্কিত ওই গুত্র বনুল মুস্তলক যারা সর্দার গোসের মানুষ যারা বড় বড় নেতা তারা পরামর্শ করেছে তারা তারা পরামর্শ করতেছে আরে এ কি হল এখন কি হয়ে গেল নবী মুহাম্মদ যার সাথে আমরা শত্রুতা করতেছি লড়াই করতেছি সেই নবী মুহাম্মদ তো আমাদের জামাই হয়ে গেছে বরণ নাকি হয়ে গেছে জামাই হয়ে গেছে জামাত হয়ে গেছে তাহলে তার বিরুদ্ধে আর কীভাবে লড়ব আস্তে আস্তে থা তাদের শত্রুত কমে গেছে খুব খেয়াল করবেন তাহলে এরকম প্রায় ইতিহাস সেরকম তাহলে আল্লাহ নবী কি করেছেন ভালোবাসা দিয়ে আল্লাহ নবী ভালোবাসা দিয়ে মহাব্বত দিয়ে আত্মীয়তা দিয়ে সম্মান দিয়ে মানুষকে কাভেরদেরকে মুসলমান বানানোর কি করে চেষ্টা করেছে আল্লাহ নবী ভালোবাসা দিয়ে सम्मान दिएसल मानुष के काफे के मुसलमान बनाई जहां नाम मुक्त घर बृहस्तमी बनाई आल्लाबी दोस नागुण गुण गुण के कम्भक्त ख्रीटाना दोष आख्या दीगुल जवाब दीते हैं सरकम अनेक घटना आये हजरत खदिजा के शादी कर आल्लाबी ठीक ए कम्भक्त नूरउद्दीन रंगपुर अर्थलुभ बन ই বলেছে তার উক্তি হলো হদিজাকে শাদী করেছে আল্লাহ নবী হদিজা হলেন এই মক্কা শরীফের সম্পদশালী মহিলা লক্ষ লক্ষ টাকার কে ছিল মালিক ছিল কে হদিজে এখন নুরুন নবী বলতেছে হদিজার ঠাঘার লোবে হদিজের কি ঠাঘার লোবে নবী আলাহ ইসলাম কাকে শাদী করেছে হদিজাকে নাওজবিল্লা এখন সিরথের ফেসলা কী আল্লা কিন্তু আল্লাহ নবী হদিজার সম্পদ নিজের স্বার্থে ব্যবহার করে নেই বলেন কার স্বার্থে নিজের স্বার্থে ব্যবহার করে নেই এগুলো আমি সীরতনীর এই সমস্ত পর্ব দিক আপনাদের সামনে তুলে ধরতেছি এগুলো মানুষকে বুঝিয়ে বলতে হবে না হয়তো মুসলমানদের ইম্যানি রক্ষা হবে না তারা তো নবীকে অর্থলুবি বলতেছে হদিজার সমস্ত সম্পদ আল্লাহ নবী গ্রহণ করেছেন কিন্তু কিন্তু নিজের স্বার্থে কি করে নেই ব্যবহার করে নেই সমস্ত সম্পদ হদিজার কার স্বার্থে ব্যবহার করেছে ইসলামের স্বার্থে কার স্বার্থে বিয়ে করেছে ইসলামের স্বার্থে আরে আল্লাহনবী একটা ফুসের গরো ফুসের গরো নিম্যান করে নেই আল্লা থেকে হিরত করে যখন কোথায় আসলেন মোদিনা করন নিজের গড় নির্মাণ করে নাই দোকানদারি করে নাই ব্যবসা করে নাই জমিনের ব্যবসা করে নাই কিছুই করে নাই সর্বপ্রথম আল্লাহ নবী আল্লাহর গড় মসজিদ নির্মাণ করেছেন ঠিক যে মসজিদকে আল্লাহ নবী একটু ফুসের ঘর সনের ঘর বানাইছেন হজরত আয়সের রুম আয়েশার যেটা রুম ছিল ওইটা আল্লাহ নবী বানাইছেন এত ছোটো আহা এগুলো সিরত সিরতের বিষয় আপনাদের নলেজ আসতে হবে যে আয়সার রুম নবীর রুম ছিল আয়সার কামরা ছিল এত ছোট এত ছোট আল্লাহর নবী তাহার নামাজ আরম্ভ করলে আয়সা গুমন্ত অবস্থা যদি ফা ফলে রাখে আর নবী সৌদা করার জন্য সেখানে কি হতো না জাগা হত না তো সহিদা করার টাইম আসলে ঘমা জানি গমা জানি হাদিস আহ আল্লাহ নবী একটু গুঁথে দিতেন কাকে আয়েশাকে ফা যেন খলস করে ফেলে আয়সা ফা খলস করলে তারপর আল্লাহনবী সেখানে সহিদা করতেন না হয় সহিদা করার জন্য জায়গা হতো না এত ছোট ঘর আল্লাহ নবী যদি অর্থরবি হতেন বড় দালান বিল্ডিং তৈরি করতে পারতেন কিনা আল্লা রসুল আপনার ফারসে যে একটা ফাহার আছে ফাথরের ফাহার এই যদি আল্লাহ তালা স্মরণের পাহার করে দেের পাহার বানাই দে আপনার রাজিয়া আসেন তো খুশি আসেন তো আল্লাহ নবী বলেছেন আমি এটার উপর কি রাজি নেই আমি আমার জন্য আল্লাহ তালা স্বর্ণের আরে ফাথরের পাহাড়কে স্বর্ণের পাহাড় বানাইয়া দেবে এটা আমি রাজি নেই এটা উপর আমি কি নেই রাজি নেই আমি তো ওইটাই চাই আমার তো ওইটাই আকাঙ্ক্ষা আমার তো ওইটাই চাহিদা যে এক অক্ত খাবো একবেলা খাবো আল্লাহ শহর আদায় করব। আল্লাহ শহর করবো আরেকবেলা আরেকবেলা উপবাস থাকব সবর করব। একবেলা খাব শহর করব আরেকবেলা কি অভ্যাস থাকবো কি করবো সবর করবো কুষ্ট করবো আল্লাহ নবী যদি অর্থলুবি হতেন এই সুযোগ কেন হাসতারা করলেন এই সুযোগ কেন কি করলেন হাসতারা করলেন এইগুলো এখানে অনেক ছাত্র ভাইরা আছেন আলমারা আছেন। এই সমস্ত সির অথুন নবীর কঠিন কঠিন দিকগুলো এখন বলা দরকার এই আমরিকার শ্যাম্বাসিলির মোকাবেলায় এই সমস্ত বিহাদবদের মোকাবেলায় ওদেরকে দাঁতভাঙ্গা জবাব দেওয়ার জন্য এইরকম সির নবীর এই বাপগুলো ফরিষ্কার বলা দরকার আমি বলেছিলাম আসলে নমরুদের আলোচনা থেকে নমরুদের আলোচনা আমি এইখানে এই জন্যই নিয়ে আসছি এখন নমরুদ নেই কিন্তু নমরুদের কি আছে দোসর আছে এই আমরিকার শ্যাম্বাসলি নমরুদের দালাল আমরিকার সরকার নমরুদের দালাল আমাদের দেশেও এইরকম নমরুদ আর ফেরনের দালাল আছে কি না সারা ওরা ওদের কাজ করবে আমরা আমাদের কাজ করব। ওরা ওদের কাজ করবে ওদের কাজ করবে আমরা আমাদের কাজ করব। ইব্রাহিম খলিলের কাজ করবো ওরা ওদের কাজ করবে ফের কাজ করবে আমরা আমাদের কাজ করব, মুসা আল্লাহ ইসলামের কাজ করবো ওরা ওদের কাজ করবে আবু জাহারের কাজ করবে আমরা আমাদের কাজ করব। নবী মোহাম্মদের কাজ করব। ঠিক কিনা ইনশাল্লাহ এইভাবে কিন্তু শুধু স্লোগান দিলে হবে না শুধু স্লোগানের কাজ হবে না কিছু তথ্যভিত্তিক আলোচনা করতে হবে সঙ্গ মেরিয়ে সন্ত্রাসের মোকাবিলা আয় সেরকম কিছু তত্ত্বভিত্তিক আলোচনা না হলে আসলে তাদের ওদের দাঁত ভাঙা যাওয়া হবে না আল্লাহ আল্লাহতালা এই মাহাবিলের যারা ইন্তজামকারী আছে ওদের এই মেহনত আল্লাহ তালা কবুল করুন এই আলোচনা কবুল করুন ইমান আখিদের উপর আমাদেরকে থাকার জন্য তৌফিকবান করুন আল্লাহ তালা একটি বিশেষ ঘোষণা ঘোষণা হলো আপনারা শুনেছেন আগামী ছয় ডিসেম্বর বলেন না এবং কি সাতই ডিসেম্বর বৃহস্পতি ও শুক্রবার জমি তুলফালা ময়দানে হেফাজত ইসলাম বাংলাদেশের বেনারে আল্লাহ মাহমুদ শুভ সাহেব মুদ্দাজিল্লিমুল আলীর আহ্বানে সভাপতিত্বে বিশাল ইসলামী সমাবেশ হবে আন্তর্জাতিক সম্মেলন হবে দেশ থেকে বিদেশ থেকে অনেক ওয়াইজিনরা ওলামা হজরত বক্তরা আসবেন পাকিস্তান ভারত থেকে হজরত মোহান্না আর মদিনী সাহেব প্রতি বছর আসেন এবছরই ইনশাল্লাহ আসবেন পাকিস্তান থেকে বিশেষভাবে এবছর দাওয়াত করা হয়েছে হজরত মোহান্না তারেক জমিল সাহেবের জন্য মানুষ পাগল আমার কাছে অনেক টেলিফোন জমিল কখন আসবেন কখন আসবেন কবে আসবেন এই তারতাত করা হয়েছে ওনার তাকরির শোনার জন্য মানুষ একেবারে পাগল আর একজন মরানা মাহমুদ আহমদ লুধিয়ানবীকে দাওয়াত করা হয়েছে উনি বড় একজন বক্তা বিদেশ থেকে আর দেশীয় যারা বড় বড় বক্তা ওয়াইজিন মসুর তিনি থাকবেন আপনারা যাবেন এবং ঘোষণা করবেন এলান করবেন মানুষকে আপনার এই সমাবেশে শরীর হওয়ার জন্য উৎসাহ প্রদান করবেন শরীর হওয়ার জন্য মানুষকে বলবেন ইনশাল্লাহ অনেক ফায়দা হবে আরেকটি অ্যালান হল ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ ফেব্রুয়ারি মাসের কি। फेब्रुआर पंद्रह तारीख दार्लमिकास विजेन प्रोग्राम करोग्राम कर सकते महाबील है एगारो फेब्रुआर शुक्रवार जान नाखरदुल्लामी आलआरब एंटरप्राइज एक सकल प्रकार सीडी इन सीरीब एंटरप्राइज मद्रसा मार्केट आठ हजारी चट्ट फोन नम्बर शून्य आठ एक आठ सात शून्य शून्य पांच सात